সম্ভাবনার স্বপ্ন নিয়ে বন্ধু না তোমরা এতক্ষণ শুনছিলে কলরবের শিশু শিল্পীদের কণ্ঠে পুষ্প অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছে মাহফুজুল আলম তাহসিনুল ইসলাম আবিদ মাহমুদ শামীম আরমান সুমাইয়া আক্তার হুসামা লাবি আব্দুল্লাহ আল মামুন আবু সিয়াম ও গালিব বিন আজাদ কথা ও শুরু করেছেন ইমতিয়াজ মাসরুম কাজী আমিনুল ইসলাম সাইদ আহমদ বদরুজ্জামান আবু রাইহান জাফর আহমদ রাবি সাইফ সিরাজ সাইদ উসমান কে এম মুনির হুসাইন মহিম মাহফুজ শফিক রহমান খাদেজাতবরা নুৎসা খালিদা ও উম্মে আফিস। অ্যালবামটি প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবেশনায় সুর কেন্দ্র পল্টন প্লাজা পঞ্চমতলা আঠারো পুরানা পল্টন ঢাকা এক হাজার ফেসবুকে কলরবের সাথে সংযুক্ত থাকতে লগ ইন করুন ফেসবুক ডট আর উপস্থাপনায় ছিলাম আমি রাহুলমা তাবাসু আজকের মতো এ পর্যন্তই ইনশাউ কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফেজ